بسم الله الرحمن الحمد لله نحمده ونستغفره ونؤمن به عليه ونعوذ بالله من হ্মুইনুফি লা ইজতেমার এই শেষ দিন শুক্রবারে জমার জামাতে আমরা শরিক হতে পেরেছি নবী মোহাম্মদ লাখ সালাত সালাম যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে পেরেছি বুঝতে পেরেছি অবলম্বন করার তৌফিক পেয়েছি আজকে এই খুদবতে যে বিষয়টি আপনাদের সামনে আমি স্পষ্ট করতে চাই তাহলে শরিয়াতে সাহাবায়ে ক্রামদের অবস্থান কি আমরা অনেকে জেনেছি এবং বুঝেছি যে যত এখতলাফ যত মতবিরোধ এটা ইমাম আর ইমামদের মাঝে হয়েছে ইমাম আবু হানিফার সাথে ইমাম মালিকের ইমাম মালিকের সাথে ইমাম আবু হানিফার ইমাম সাফর সাথে ইমাম আহমদ ইবনে হাম্বালের আর ইমাম আহমদিবনে হাম্বালের ইমাম সাফির সাথে এই ইখতলা এই জন্য চারটি মজহব হয়েছে মূলত कथाटा सम्पूर्ण सठिक नये इखतेलाफ एगे चलते इजतेमार मध्य हमें सेकल विषयगू आलोचना करीजे विषयगू हम बुनियादी इमानी जाना अपरिहार्य इजतेमा एक वज महफिल नय इजतमा एक विशेष लक्ष्य उद्देश्य तरह पयाई हकिदा दुरुस्त करल दुरुस्त करा, करा। मानुष के डी एर मानुष के बहरे बर करीआ महफिल बांगलदेश भल क्या आज के जो विषय कठिन हम बोझा एक अपरिहार्य मन आ ग बस जी विषय सामने तुले सेपरिहार्य हजार हजार कैसेट बादा पे नाम पढ़ते गत बस खुतबा छ इजतेमार सऊदी आर कतार बहर भिन्न जैगा से जगते आर् शायक उपस्थित कर फतवा चेस्टर से व्यक्ति जाता ठीक ना बेठी सकले ही तुम्हारे देश अवस्था अतटा जाना नाई जतर आलेम जाना अच्छे वास्तव अवस्था जो इटाई है ता जा বহু চিঠিপত্র এসেছে আজকে যে বিষয়টি বিষয়টি অত্যন্ত শক্ত তবুও তো এই আকিদা দুরুস্ত করার জায়গাই তো আমাদের এটা আমি একটি হাদিস পেশ করেছি আবুদাউদ শরীফ থেকে হাদিসটি সহি তার অংশ বিশেষ হাজরতে আরবাজ ইবনে সারিয়া রাজি আল্লাহ বলেন যে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তিনি আমাদের মাঝে খুতবা দিলেন এমন ভাষা ও ভঙ্গিতে আমরা মনে করলাম এটা বোধ হয় আল্লাহ রসুলের খুতবা জীবনের শেষ খুতবা সম্ভবত আল্লাহ রসুল তিনি আমাদের শেষ কথাগুলো বলে যাচ্ছেন এমন মনে হচ্ছিল আমাদের যে এর পরে হয়তো আল্লাহ রসুল আর বাঁচবেন না আমাদের মাঝে আর খুতবা দিতে পারবেন না এই খুতবাটা খুতবার দিক থেকেও অনেক লম্বা ছিল এই খুতবা শুনে আমাদের হৃদয় কাঁদতে শুরু করে দিল হৃদয়ের কঙ্গং কান্না আমাদের চোখে পানি চোখের পানি আমাদের বইতে শুরু করল আল্লাহ রসুল সব কিছু বলার পর একটি কথা বললেন সাতারণ আমিম্বাদি ফদিদা আমার মৃত্যুর পরই তোমরা দেখতে পাবে অনেক এখতলাফ অনেক মতিগুরো সতারনাদী আমি মরে যাওয়ার পর পরই খুব বেশি সময় লাগবে না মরার পরই দেখতে পাবে সদীদা রসুল সাল্লাহ কাল করলেন হজরত ওমরের মতো সাহাবি এসে বললেন মন কালামাত্মাল মন কালামাত নারী পুরুষ যে বলবে যে আমাদের নবী মরে গেছেন তাকে আমি খুন করব অনেক সাহাবারা বললেন যে না তা তো হয় না আল্লাহর নবী চিরঞ্জীব হয়ে দুনিয়ায় আসেন নাই চিরদিন বেঁচে থাকবেন এই হায়াত নিয়ে তো তিনি আসেন নাই মরতে তাকে হবে মরে তিনি গেছেন হজরত ওমরের সঙ্গে এক দল বলছেন অমর যা বলছে সেটাই ঠিক যে আল্লাহর নবী মরেননি চিন্তাশীল সাহাবিরা বলছেন যে না আল্লাহর নবী মরে গেছেন আল্লাহ রসুলের কথা কত সত্য এগুলো মহেসা আমার মৃত্যুর অনেক দিন পরে না সা মৃত্যুর একদম পর পর যে একদম মৃত্যুর পর দেখবে পরই দেখবেলাফিদা কিন্তু সেই এখতেলাফের মীমাংসাও কিন্তু আছে হাজরাতে আবু বকার সিদ্দিক বললেন কি হয়েছে গোলমাল কেন জাল্লাকাল হয়েছে তিনি ভিতরে ঢুকলেন বোখা দিতে কেতাবুল ফাতানে বাংলা তর্জমা হয়ে গেছে সম্ভবত পঞ্চম অথবা ষষ্ঠ খণ্ডে আছে জাল্লার নবীর কাছে গেলেন কাপড়টা তুললেন কপালে চুমো খেলেন এবং বললেন্লাহ আপনি মরে গেছেন তবুও বলছি এই মুসলমানদের জীবনের যা কিছু প্রয়োজন সব কিছু আপনি বলে গেছেন একটা কথাও আপনার বাকি নাই আমরা পরিপূর্ণ একটা দিন পাওয়ার পর আপনাকে হারালাম এতে আমার কোন দুঃখ নাই পরিপূর্ণ দিন পেয়েছি কিছু আর বাকি নাই বাইরে এসে বললেন যে দেয়ালের পাশে কিছু ঈদ কিছু পাথর এনে দাও আমি উঁচু জায়গাতে দাঁড়াতে চাই যাতে সকলে আমাকে দেখতে পারে তারা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তহ কথা পাথরটা তোর এক জায়গাতে করলেন তিনি উঁচুতে দাঁড়ালেন হজরত অমর রাজি আল্লাহ তালুর পাশে দাঁড়ানো যে আছেন আবু বকারের মুখের দিকে বলে কি তিনি সর্বপ্রথম আল্লাহ নবীর মতো খুববার অংশ পড়ে বললেন শোন আল্লাহ তালায় সা করেছেন হে নবী তুমিও মরে যাবে और तुम्हार शत्राओ क्यादिन मर इमें तुम्हें मरे जा तुम जरा शत्रु आज शक्तिशाली मन हम ताओ कर কে আমতের দিন আমার সামনে আসবে তাহলে এই আত দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ রসুল জীবিত আছেন না জীবিত নেই মানে জীবিত নেই আবার তিনি পড়লেন কবসুল আফ ইমাত হে দু মুসলমান শুনে রাখো বহু নবী তারা ইন্তেকাল করেছেন আর বহু নবীকে শত্রুরা খুন করেছে আর তোমাদের নবীও সেইরকমের একজন নবী ভবিষ্যতে তারও মৃত্যু আছে তিনি যদি মরে যান ইনকালাব তোমরা কি ওই জাহিলিয়াতের যুগে ফিরে যাবে জাহিলি যুগে মনে করত তারা পর্দার ওই জাহিনী যুগের লোকেরা তাদের বড়দের সম্পর্কে যে ধারণা পোষণ করত যে তারা মরে না তোমরাই কি ভবিষ্যতে বিশ্বাস করবে যে তোমাদের নবীও মরে নাই হাজরতে অমর রাজু করে বসে পড়লেন কাঁদতে লাগলেন উঠে দাঁড়িয়ে বললেন ভাই সব আমি যা বলেছি ভুল বলেছি এই আবু বকার যে দুটো আহ তেলাওয়ত করলেন জীবনে বহুবার আমি এই দুটো আহ তেলাওয়ত করেছি কিন্তু মনে হল যে এখনই নাজিল হচ্ছে আর এখনই আমি শুনছি এই অর্থে এই আয়াত আমি বুঝতে পারি নাই সমাধান হলো কি হল না সাহাবা সাহাবায় এখতলাফ হল আবু বকার আর অমরের এখতলাফ হল কিন্তু সমাধান হলো আল ওর আর আল্লাহ রসুলের সাথ করেন এমন মাজার হাদিস আমার মরে যাওয়ার পর একটা বিষয় মতবিরোধ হবে না বহু বিষয় মতবিরোধ হবে এই যে মতবিরোধ হবে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আল্লাহ রসুল বললেন কথা সত্য না মিথ্যা রসুলের কোনো কথাই মিথ্যা নয় এ ধরনের ইতালফ আমরা দেখতে পাই তখন আমরা করবো কি আমরা এরপরে আবার সাহাবাদের কিসা কাহিনী বলি না আমাদের সাবধান হতে হবে কোথায়। যে আমরা তবলিগ করতে গিয়ে আল্লাহর কে পেশ করি রসুলের কে পেশ করি এবং শাহাবাদের আমলকে পেশ করি করি কি করি না করি তো তাহলে সাহাবাদের ভিতরে এখতেলাফ আছে आनी जो कहनी शाहबाद कथा क्यों शाहबाद कथा माना जा माना जा प्रत्येक मोबल्लेकमनी आपने समय नष्ट करार उद्देश्य खुद भनसिना शाहबार को कथा बोल कथा मानते परा येचना करते হজরত আবু বকর সিদ্দিক মুসলিম কিতাবুতাক বাবু তালাকুস্তালাস হজরত আবু বকার তালাকুস কেউ যদি এসে বলত জামিরুল মকমিন আমি একসঙ্গে তিন তালাক দিয়েছি আমি আমার বউকে রাখতে চাই না হজরত আবু বকর বলতেন তোমার ওই তালাক এক তালাক গণ্য হয়েছে বউকে তুমি বিদায় করতে পারো না আবু বকার বলতেন হয় নাই আর ওমর বলতেন হয়েছে এখন আমরা দুইজনই তো আমাদের জলিল কাদ সাহাবি আমরা এই দুইজন মানব কাকি প্রশ্ন ওঠে না এই জন্যই কিন্তু আল্লাহ নবীর কাছে কেউ তিন তালাক দিয়ে যদি আসতো আর বলতো যে ওকে রাখতে চাই না আল্লাহ রসুল বলতেন যে না তোমার ওই তিন তালাক হয় নাই এক তালাক হয়েছে कथार संगे रसुलजरत कथारे रसुलर कथार मिल नई अतए ते तीन तेलक दिली कलक मानी ना क्या मानि इजरत उमर बोलें ना बोले क्योंकि हजरत उमर कथार संगे रसुलर कथार मिल नई अतः कुरान हादी तबलिक कर संगे संगे जखेर कथा भेबे चिंते कुरान मिल आह कम हजरत बीन सामित सहबी তিনি ডান দিকে নামাজ পড়তে দাঁড়িয়েছেন একজন এই দিকে তিলাবত করছেন সুরা ফাতে পড়ছেন এই ডান দিকে জাবের বেরিবনে আবদুল্লাহ চুপচাপ অনেক সময় যুবক যদি হয় বুড়ো মানুষের কথা কিন্তু শোনা যায় এই ধীরে ধীরে পড়লে অনেক সময় শোনা যায় কিনা এই মাঝখানের যে সাহাবি তিনি শুনতে পান ডান দিকের জাবের আবদুল্লাহ কিছুই পড়ছেন না চুপ করে আছেন আল্লাহ আকবার পরে সানা পড়ে চুপ করে আছে অন্যদিকে অবাধিনা পড়লেন বিসমিল্লাহ বিসমুল্লাহ পরিসহা পড়লেন এখন দুজনই তো সাহাবি কেউ তো কারো চাইতে কম না এই তবে কাঠটা অনুসরণ করবে তিনি আবদুল্লাহকে জিজ্ঞাসা করলেন ফাতেহা পড়লেন অথচ আপনি পড়লেন না বলে হ্যাঁ আমি পড়ি নাই বলে বেশ তাহলে তো আমার অনুমান ঠিক আছে অভিনকে জিজ্ঞাসা করলেন আমি তো টের পালাম যে আপনি সুরায় ফাতেহা পড়েছেন বলে হ্যাঁ আমি পড়েছি জিজ্ঞাসা আপনি পড়লেন কেন কোনো মোক্তাদি যদি সুরায় ফাতেহা না পড়ে তার হয় না হুজুর আপনি পড়লেন না কেন তিনি বললেন ইমামের পেছনে যদি কেউ নামাজ পড়ে তাহলে ইমামের ফাতেহা পড়লে মুক্তাদির পড়া হয়ে যায় পড়তে হয় না বলেন দুইজনে দুই রকমের বললে এক নামাজে এই তা বললেন যে হুজুর সুরা ফাতে হাজে পড়তে হবে না হাদিস কই বলে যে এটা আমার অনুমান ইমাম পড়লে হয়ে যায় আপনারা তিরমিজি খুলে দেখবেন যা বেরেবনে আবদুল্লাহ নিজের কথা আর ওনাকে বলেছেন যে আপনি যে বললেন নামাজ হয় না তখন তিনি আল্লাহ নবীর হাদিস শোনালেন যে রসুলস ইসলাম বলেছেন যে ব্যক্তি নামাজ পড়লো যে সুরায় ফাতে তার নামাজ ভালো করে বুঝান করে বললেন যে সুরায় ফাতে পড়ল না তার নামাজ হল না এরপরে রসুল নিজে আরো স্পষ্ট করে বললেন্লাহ হলফল ইমাম যে ব্যক্তি পেছনে নামাজ পড়বে তাকে নয় কথা হচ্ছে ওনার অনুমান এই ধরনের আমরা মধ্যে পাই কেবলমাত্র ওই চার ইমামের মধ্যে নয় যেহেতু আমরা আহলে হাদিস চার ইমামের কোনো কথাও তো আমরা প্রচার করব না কিন্তু শাহাবাদের কথা আমাদের বলতে হয় কি হয় না হয় আমাদের দুর্বিপাক হয়েছে কোথায় আমাদের যে বইগুলো নামাজ শিক্ষা যেগুলো আছে আহলে হাদিসদের তার মাঝে অনেক জায়গায় একটু ব্যতিক্রম দেখা যায় না এ বইতে এক রকমের ও বইতে একরকমের একই আহলে হাদিসদের লেখা কিন্তু এই যে ব্যতিক্রম দেখা যাচ্ছে এই আমাদের মিল নাই। কেন তার দলিল হাদিস নয় তার দলিল সাহাবাদের আমল এই যে এখতলাফ গুলো আলেমদের কাছে বইটাকে উপস্থিত করে পরীক্ষা করতে দেবেন যে হুজুর এই যে এখানে আছে এই ব্যাপারটা একটু তালাশ করে দেখুন এটার পক্ষে কোন হাদিস আছে কি নেই বুঝতে পারেছেন তাহলেই কিন্তু মীমাংসা হয়ে যাবে রাগা রাগি করলে মীমাংসা হবে না বলে এই হুজুরের বই পড়ব না ওই হুজুরের বই পড়ব না তো কম্বলের লোম যদি এইভাবে টেনে টেনে ছিঁড়ে ফেলেন এক সময় দেখবেন কম্বল আর নাই বইটা কিনুন যেখানে আপনার মনের মধ্যে কোনো খটকা বাঁধে নোট हादी आलेम के जान आर तकिकखबें परवर्ती संस्करण सब ठीक त्रिसाली साहेब पयला बिखल बीटा जाननाथपुरे देखिए उन्नी लिखे जे व्यक्ति बोले हाथ तुले मन जा मूर्ख से हादी जाने त्रिशाली साहेब पयला बीते देखें আর ওই শেষ বইটা লিখেছে আবার লিখে দিয়েছে যে হাত তুলে ফরজ নামাজের সালাম ফিরাবার পরে হাত তুলে মোনাজাতের কোন দলিল আসমানের নিচে আর জমিনের উপরে পেলাম না সংশোধন হল না হল না অতএব রাগ নয় মোহব্বতের সঙ্গে তাদের কাছে জিজ্ঞাসা করে এই বিষয়গুলো মীমাংসা করতে হবে না হবে অতএব এই যে এখতলাফ আমরা পাই এটা কিন্তু শাহবাদের থেকেই শুরু হয়েছে ক্ষুদবাদীর্ঘায়িত করতে চায় না রুদ্রের ভিতরে আপনারা কষ্ট পাচ্ছেন আমি যে বিষয়টি এই খুদবতে আজ কি স্পষ্ট করতে চাইছি তা হচ্ছে এই সাহবাদের মাঝে এখতলাফ হয়েছিল তাবিদের মাঝে একখতালাফ হয়েছে তবে তাবেদের মাঝে এখতলাফ হয়েছে এরপরে ইমামদের মধ্যে ঢুকেছে তিনি আবু বকরি হন তিনি হন তিনি হন আমাদের তারা কেউ নবী নন আল্লাহ রসুল সাফ করে বলেছেন সত্যের মাপ কাঠি আমি তোমাদের নবী মোহাম্মদ আরবেলাফ মুহাম্মদ ফরকম বাইনাস মুহম্মদ সাল আলী ওসাল্লামের মীমাংসাই হচ্ছে মীমাংসা অতএব এই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সাধারণ মানুষ কিন্তু কিছুই বুঝবে না আলেম ওলামা হুজুররা আপনারা যদি তার যাদেরকে বুঝায় না দেন আর তারা যদি কোনো ভুলের মধ্যে থাকেন গতকালকে বলেছি এই হুজুরদের এক তারও রক্ষা নাই অথবা দায়িত্ব আলেমদের তাদেরকে মোতালা করতে হবে একজন আলেমের বাড়ি বহু কিতাব আছে বহু কিছু আছে দেখা যায় একখানে সহিদের কিতাব নাই কেমন আলেম আর থাকেও যদি দেখা যাচ্ছে পোকায় ধরেছে উলিতে খেয়ে গেছে উনি আর খেতে পারেন নাই ওনার খাওয়া আগেই উলিতে খেয়ে ফেলেছে অতএব অলামাই দিনদের কাছে আজকের খুতময় আমার আবেদন থাকবে তবলিকে আপনারা নেমে পড়ুন এই আহলেহাদির সমাজ যদি বিপদগামী হয় তার দায়িত্ব আর আমার সকলের এই সাহাবাদের কথা আমরা বেশি বেশি করে বলি সাহাবাদের ফজিলতের কথা বলি সাহাবাদের কথা বলে মানুষকে তাকবীরের দিকে অগ্রসর করি কিন্তু ভাবতে হবে বুঝতে হবে যে সাহাবার এই ক্রিয়া কর্মটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আছে কিনা বরক আল্লাহু আলাইকুম ফিল কোরআন العظیم الحمد لله الحمد لله نحمدوহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سجئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا عجه الذين آمنوا صلو عليه وسلموا تسليما আমাদের এই ইজমাকে যতটুকু সফল করেছেন তার চেয়ে অধিকতর সফলতা দান করেন আমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই কাজ তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আল্লাহ তালা আমাদের সংশোধন করে দিক আমি আল্লাহর কাছে আমাদের এই দোয়া হে আল্লাহ এই কাজ তুমি যোগ্য লোক যারা এখনো সমাজের মধ্যে চুপ করে আছেন তাদেরকে আমাদের দিকে ধাবিত করো ওই যোগ্য লোকগুলো যেন আমাদের দিকে আসে এবং আমাদের কাজ তারা নিজেরা গ্রহণ করে সেই তৌফিক দাও হে আল্লাহ আমরা তোমার পথে তোমার রসুলের পথে এবং সাহাবায় কাম তারা সকলে হক তাদের সেই সত্য কথা যে কথার সঙ্গে তোমার কথার মিল আছে সাহবাদের সেই পথে আমাদেরকে পরিচালনা করো হে আল্লাহ মুসলমানদের যথেষ্ট শত্রু আছে সেই সকল শত্রুদেরকে হয় তুমি মুসলমান করে দাও নতুবা এদেরকে কি তুমি করবে তুমি যেটা ভালো বোঝো তাই কর হে আল্লাহ তুমি আমাদেরকে ইমানের সঙ্গে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার তৌফিক দাও হে আল্লাহ হে আল্লাহ আমাদের ভাই যে সকল লোকেরা এখানে এসেছেন তাদের সহি অন্যদেরকে পৌঁছতে পারে সেই তৌফিক দাও হে আল্লাহ আমরা যদি কোন ভুল করে কোনো কথা বলে থাকি সেই কথাগুলো তারা যেন মনে না রাখতে পারে সেই তৌফিক দাও করুন বন্ধুগণ প্রশ্ন করা হয়েছে হাদিস আলমরা বলেন হাত তুলে মোনাজ করা বেদাত তাহলে আল্লাহর কাছে তাহলে মনাজুত করব কেমন করে প্রশ্ন ওঠে না আল্লাহর কাছে আপনি মোনাজাত হাতটা না তুলে করবেন মোনাজাত মানে কি কানে কানে কথা বলা জোরে জোরে বলা নয় নাজওয়া থেকে নাজাত অর্থাৎ হাত না তুলে বলবেন রব্বানা ইল্লাম আল্লাহ রসুল কি দোয়া করেছেন না করেন নাই করেছেন তো আল্লাহ রসুল যে দোয়া করেছেন তাতে হাত তোলেন নাই আপনিও হাত না তুলেই দোয়া করেন দোয়া করা আর হাত তোলা এক কথা নয় হাত এই তোলাম এর নাম হাত তোলা আর হাত তুলে রব্বানা ফুসানা বললাম এটা হচ্ছে হাত তুলে দোয়া করা আপনি হাত না তুলেই দোয়া করবেন এইটাই হচ্ছে রসুলের তরিকা ও নীতি দোয়া করাটা আল্লাহ করেন্লাহ যেভাবে নামাজ পড়েছেন যেভাবে রোজা রেখেছেন যেভাবে হজ করেছেন সেইভাবেই আপনাকে এই দোয়াও করতে হবে আপনি আমি দোয়ার জন্য আলাদা কোন তরিকা আবিষ্কার করতে পারি না বলেন দেখুন আজাব হয় যে গোনা করে তার যারা মরে গেছে ইজ আল আমালু যারা মরে গেছে ওরা গোনাও করে না নেও করে না ওদের গোনা ওদের আজাব হবে কিসের জন্য আজাব তো হবে গোনার জন্য নলকূপ যদি গোরস্থানের আশেপাশে খনন করা হয় তাতেই মুরদারদের আজাব হতে পারে না জিতু নল খুব বসানো এটা কোনো গুণার কাজ নয় বলেন ব্যাপারটা হয় এই অনেক সময় যে আমরা যেখানে পেয়েছ সেইখান থেকেই তুমি নামাজ শুরু করো আর তোমার যে নামাজ ছুটে গেছে এটা তুমি পরে পড়ে নিও বখারি শরীফ আজান বাংলা আপনারা পড়বেন ঠিক এভাবে আপনি ইমামের পেছনে শুরু রুকু থেকে কিন্তু এই রাকাত আপনার হয় নাই বরং পরে আবার উঠে এই রাকাত পূর্ণ করে নেবেন। রুকু পেলে হয় বলে যে দুটো হাদিস আছে ওই দুটো হাদিস কোনটাই মানা যায় না হাইরুল কালাম অথবা ইমাম বুখারির জুজবুল খেরাতে বিস্তারিতভাবে ইমাম বুখারি বলেছেন যদি কেউ রুকুতে গিয়ে হয়। তাহলে তার হয়। কোনটা দাঁড়ানো দাড়িয়ে নামাজ পড়া ফরজ না ফরজ না পেল না আর এটাও পেল না অতএব দুইটা ফরজ যে এক নামাজে ছেড়ে দিল তার ওই রাখাত রাখাত বলে গণ্য নয় অতএব যা আমরা ছেড়েছি এটা আমাদের পরে পরে নিতে হবে এই রুকু পেলে রাখাত পাওয়া যাবে না পশ্চিম দিকে পশ্চিম দিকে পা দিয়ে না ঘুমানোটাই ভালো আদবের খেলাফ যেহেতু পশ্চিম দিকে কেবলা কিন্তু কেউ যদি পশ্চিম দিকে পা দিয়ে ঘুমায় তাহলে কাজটা হারাম হবে না মনে করেন বাবা তিনি সম্মানের পাত্র না নাকি এখন আপনাদের দেশে কোন ভালো ছেলে বাপের দিকে পা দিয়ে কথা বলে আছে বাবার দিকে কেউ পা দিয়ে কথা বলে কোনো না কিন্তু কেউ যদি বসে তাহলে পা কাটার মতো অপরাধ করে নাই অপরাধ না হলেও এটা আদবের খেলাফ কি না আদবের খেলাফ না বসাটাই উত্তম দেখুন জমার দিনে এক আজান দিয়েছেন তাই জমার দিনে এক আজান পেটের ভিতরে ব্যাথা হয়ে উঠেছে তার কারণ মসজিদে হারামে কয়েকদিন আগে আমার কাছে চরমনার পীর সাহেবের এক মুরিদ সাহেব আসলেন একজন লোককে নিয়ে এসে বলছেন যে আপনারা বলেন দুই আজান দেওয়া যাবে না আমি হজ করেছি মসজিদে হার আমি দেখেছি আমি জিজ্ঞাসা করলাম মসজিদ কয়টা বলে তা তো আমি জানি না আমি বললাম মসজিদে মক্কায় একটা মসজিদ আছে তার নাম মসজিদে হাজুন আর একটা মসজিদ আছে মসজিদে আয়সা আর একটা মসজিদ আছে মসজিদে কাসিম জিন্দিগিতে কোনোদিন সেখানে নামাজ পড়েছেন মদিনার ওই মসজিদ ছাড়া আর যে মসজিদ গুলো আছে তাতে এই আজানের সময় এই আজানের অত্তে একটা আজান দেওয়া হয় তাহলে এ কেমন কথা হলো মসজিদে হারামে দুইটা আর বাকি মসজিদে একটা কথাটা বুঝতে পেরেছেন ভালো করে বুঝতে হবে মসজিদে হারামে দুই আজান আর মক্কায় মসজিদে আয়সায় এক আজান এই রক্ত হওয়ার পর অর্থাৎ জমা রক্ত হওয়ার পর মসজিদে আয়সায় এক আজান আর মসজিদে হারামে দুই আজান এই দাপনিয়ার মসজিদটাকে মসজিদে হারাম কথা উত্তর দেন দাপনিয়ার মসজিদকে মসজিদে হারাম मक्कान अन्न मस्जिदे अजान एक आपनारस्जिद टाई मक्कर मस्जिद ना मक्कार मस्जिद मक्ार मस्जिद ना मक्का अन्न मस्जिद आरोप भारत कर उत्तर दें मस्जिदे हराम ना मस्जिद हराम मत अस्जिद एब बुजते पे मस्जिदे हराम एक मस्जिद আর এই দাপুনিয়ার মসজিদ আর একটি মসজিদ তাই না তাহলে মসজিদে হারামে হয় হয়। আর ওই এক এক মক্কায় মসজিদগুলোতে মক্কাকে যদি অনুসরণ করেন তাহলে দাপুনিয়া মসজিদে যদি এক আজান দেওয়া হয় তাহলে মক্কার অন্য মসজিদের মতো এক আজান হয় না দুই আজান হয় এক আজান হয় না শুনুন আমি নিজে প্রশ্ন করেছি মুজেল্লাই লিখে প্রশ্ন দিয়েছি বলে এই যে দুই আজান এটা তুর্কিরা চালু করেছে আল্লাহ অতএব এটা ঠিকই বলেছেন প্রশ্ন করলে ওরা বেশি হয় না এটা একটা রাজনৈতিক ব্যাপার ওই রাজা বাদশারা করে গেছে বেশি কথা বলতে চায় না যা হোক এই আজান মক্কার ঘরে চালু করেছে কে জানতে ইচ্ছা হয় শত সাহবায় যে শহীদ করেছে তার নাম হজসুফ এই সাহাবাদের খুনি হজ্জাজ বিন ইউসুফ মক্কা এই দুই হাজার অর্থাৎ মসজিদে দুই হাজান চালু করেছে মদিনার মসজিদে দুই হাজান চালু করেছে কে হজ্জাজ বিন ইউসুফ পিঠা এক দল লোক হজরত ওসমানকে দায়ী করে হজরত ওসমান আজান দিয়েছেন ওক্তের আগে অর্থাৎ ওরা ওই বাজারে আজান না দিয়ে বাজারের আজানটা মসজিদের ভিতরে ঢুকিয়ে আজান দিতে চায় মসজিদের এই আজান হজরত ওসমানেরও নয় আর রসুলেরও নয় এ হাজ বিন ইউসুফ শাহবাদের খুনি একটি লোকের তৈরি তারপরে আবার মেম্বারের সামনে আজান দেয় না আছে না কোন অনেক মসজিদে তার নাম হচ্ছে অধ্যায় ফুল বাড়িতে এই অধ্যায় দেখুন কারাই আজান গুলো চালু করেছে সবিস্তরে সেখানে ইতিহাস আছে আজান মক্কর মসজিদ এবং মদিনার মসজিদে চালু হয় নাই কিন্তু দুঃখের বিষয় অনেক পেধাব উঠে গেছে কিন্তু এটাও উঠাবার তারা অপেক্ষায় আছে কিন্তু ওই আজান রসুলের আজান নয় অতএব যেটা রসুলের আজান নয় সেটাকে আমরা সমর্থন করতে পারি না করা আলোক যদি প্রয়োজনের খাতিরে হয় তাহলে জায়জ আর যদি নিষ্প্রয়োজন হয় তাহলে জায়েজ না ইন্দাল মুবাদ্দ কানু ইয়াতিন তার মানে অতিরিক্ত খরচ যারা করে তারা হলো শয়তানের ভাই জি হ্যাঁ যারা হানাফি তাদের জন্য এজমা কেয়াজ ছাড়া বোধ হয় কোরআন মানা জায়জ নাই তাই তো এখন এই এজমা হলো কবে আমি গতকালকে বলেছিলাম ইমাম আবু হানিফার জন্ম কত হিজড়িতে আশি হিজড়িতে আর তিনি এতেকাল করেছেন ১৫০ পঞ্চাশ আর এই ইমাম আবু হানিফাই পয়লা বলেন যে এজমা এটা হলো ইসলামের এক অঙ্গ ইমাম আবু হানিফার জন্মের আগে তার জন্মের আগে বাতার বড় হওয়ার আগে তার মজাব প্রতিষ্ঠা হওয়ার আগে কোরআন হাদিস মেনে নিতে কোনো এজমারও দরকার হয়তে এজমাও লাগে না আর কেয়াস ও লাগে না দেখা যায় তখনকার কাগজ তৈরি হতো চীনে এবং এই কাগজ সৌদি আরবেও যেত এই কাগজটা তখনকার দিনে তৈরি হতে চামড়া দিয়ে অতএব এই কাগজে কোরআন যখন এসেছে তখন লেখা হয়েছে কাগজেও লেখা হয়েছে ও হে ইহুদিরা তোমরা তোমাদের এই তরাতের কাগজ কাগজে লেখা এই তরাত কে তোমরা মানছ না কেন তাহলে তখনও কাগজ ছিল বলেন দেখুন আল্লাহ রসুল বলেন আমার এই জামানা শ্রেষ্ঠ তারপরে সাহাবাদের জামানা শ্রেষ্ঠ তারপরে তাবইদের জামানা শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা তাবন তবে তাবই আর এই মাহাব তৈরি হয়েছে ইমাম আবু হানিফার নামে হলেও এই মাজহাব তৈরি হয়েছে চার শত হিজড়িতে ইমাম আবু হানিফার মত ছিল ইমাম মালিকের মত ছিল ইমাম শাহ ছিল তা নিয়ে একটি দল তৈরি হয় নাই দল তৈরি হয়েছে চার শত হিজড়িতে শাহিজুল্লাহ মুহদ্দেস দেহলেবি রহমতুল্লাহ আলহ হুজ্লাহ বালেকা বাবু হেকায়ত হালিনাস قبل চার শত হিজরির আগে কোন মজহব ছিল না বেদাত তৈরি হলো চার শত হিজরি তে তাহলে চার শত হিজরি इतिहास इंशर कमू हानीफार जीवन पावे मद्रासार पाठ्य फाजल क्लस्य হানাফি মহাব যে লোকটি তৈরি করেছে সেই লোকের নাম সোলাইমান বিন আবদুল হামিদ সোলাইমান নাম করে সোলাইমান বিন আব্দুল হামিদ নাম করে একটি লোক এই হানাফি মহাব তৈরি করেছে ইমাম আবু এই মজাব তৈরি করেন নাই মালিকি সাফি হাম্বলি কারা তৈরি করেছে সেই সকল মোনাফেকদের নাম খুঁজে পাওয়া যায় না কিন্তু হানাবি মজাহ তৈরি করেছে যে হামিদ বিন সোলাইমান এর নাম খুঁজে পাওয়া যায় মাদ্রাসার পাঠ্য পাবেন আর ইসলামিক হিস্ট্রি যারা অনার্স নিয়ে পড়ছেন কেয়ালি এবং হাসান আলীর এই ইসলামের সাংস্কৃতিক ইতিহাসের এই জায়গায় দেখবেন যে হানাবি মজাহাব তৈরি করেছে হামিদ বিন সোলাইমান আমার জামানা ভালো এরপরে সাহাবিদের জামানা ভালো তাব জামানা ভালো এই তাবের জামানা শেষ হওয়ার পর সুম্মা এরপরে মিথ্যার যুগ আসবে এই চার মজহাব সেই মিথ্যার যুগে তৈরি হয়েছে রসুলের যুগে তৈরি হয় নাই তাবাই তবে বিস্তারিত বলবো আপনারা হাদিসের খেতাবটি কেনবেন এই হাদিসের খেতাবটির নাম হচ্ছে জাদুল মাহাদ এর জানাজা সংশোধন করলে অনেকে বুঝবে না আমি উত্তর দিয়েছিলাম এদিকে জলসায় যে একজন গার্জিয়ান তার ছেলের হাতের লেখা ভালো না তো হাতের লেখা শিখাতে গিয়ে রাখ করে কলম এমন ভাবে দিয়েছে যে এমন ভাবে টান দিয়েছে খাতাই ছিঁড়ে গেছে নাহমুর রসুল্লাহ জানাজা সুরাই ফাতেহা পড়েছেন বোখারি শরীফ জানাজার অধ্যায় হাদিসটি পাবেন তিরমিজিতে পাবেন আবু দাউদে পাবেন আল্লাহ অতএব ফাতেহাও পড়তে হবে আর একটা সুরও পড়তে হবে নাসাই কিতাবুল জানায় এবং এই জানাজায় কি পড়তে হবে তার সেই অনুচ্ছেদ মাইকে আজান দেওয়া জায়েজ আছে আল্লাহ বলেন ওয়ারব্বা করব্ব তোমরা আল্লাহর নাম জোরে বলো ফকাব্বির মানে বড় করে বলো তা মুখে দেয়ার চেত মাইকে দিলে ছোট হয় না বড় হয় সুরায় মু অতএব আল্লাহর নাম যত জোরে পারেন তোরে বলেন তারা রেডিও টিভি ধর্মীয় অনুষ্ঠানের বক্তা রেডিও টিভিতে ভালো কথা যখন ছিলেন তো করেন নাই আমাকে করতেছেন তাই না শুনুন रेडियो रेडियो टीवी जाएज आल्लासुलना मन कर आयनार सामने उन्नी दाड़ी एंगेले दिए आयनारितर चेहरा देखी ना देखीना তো এটা সায়া এটা বিজ্ঞানের ছেলেরা ভালো করে বুঝছে স্থির চিত্র নয় এটা ছায়া এটা দেখা যায় কোনটা যেটা বাইরে দেখা যায় সেটা ভিতরে দেখা যায় বাইরে আমাকে দেখা আছে না জায়েজ নাই আমাকে দেখছেন এটা জায়জ না না জায়েজ যায়জ ঠিক ওই রকমের যে জায়েজটা বাইরে যায়জ ওটা টিভিতেও যে জায়েজটা বাইরে জায়জ নাই কোন একটা মেয়ে বে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা দুরুস্ত ওখানেও তা হালাল বাইরে যা হারাম ওখানেও তা হারাম এই জন্য আমরা হজ দেখি না দেখি না তাহলে এটা তো টিভিতেই দেখি না চোখ দিয়ে সৌদি আরব পর্যন্ত আমাদের চোখ চলে যায় देखेंपनाराय लोकर दू चोखे मध्य अपन छाय देखा जा चोखे এই দুই চোখের মধ্যে আপনাকে যে দেখা যাচ্ছে এটাই তো ছায়া এটা যদি বাইরে দেখা যায় তার টিভিতে দেখা যাবে না ওই ছায়াই তো বিজ্ঞান সম্মতভাবে ওই ছায়াকে ওখানে রেকর্ড করা হয়েছে অতএব বিষয়টি দীর্ঘ দেখা সেটাই যাবে যেটা বাইরে যায়জ আর যেটা বাইরে যায়জ না সেটা ওই টিভিতেও দেখা যাবে না বলুন